দেখবেন স্বাভাবিক জিকির করলে এত মজা লাগে না বেদাতি জিকির করলে সুন্দর লাগে অনেক মজা লাগে মানুষ আজকে কাজকে গেছিলাম বাইরে এমন জিকির করাইছে বক্তা ময়দান এরকম সমস্ত বেদাতে হল হাসানা আমার বাইরা এবং বোনেরা জীবনের সর্বক্ষেত্রে সন্ন্যতের এত্তেবা লাগবে বেদা থেকে সময় একশো গছ ধরে থাকতে হবে সন্নতার মূলনীতি হলো। আমার নবী সালাম যা করেছেন নবী করেছেন। তাহলে নবী সালামের নবৎ কয় বছর নবী সরসালামের নবৎ কয় বছর সাহাবাহামের মধ্যে খোলা ফাই রা সেদিনের খেলাফত কয় বছর খেলাপথ বছর, ফায় আসে বছর কয় বছর ছিল তিরিশ বছর যোগ বিয়োগ হয়ে গেছে কয় বছর টোকাল তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরের মধ্যে যেগুলো এবাদত ছিল এইগুলো ক্রেয়াব পর্যন্ত এবাদত কে আমি যেগুলো ছিল না সেটা বেদাত হবে এই সূত্র বুঝছেন তো তাহলে যত রকমের জিকির আছে যত রকমের আছে যত রকমের আমল আছে যত রকমের আছে এই গুলাকে ওই তেপান্ন বছরের সূত্রের মধ্যে নিয়ে যাবেন এই বছরের ভিতরে ছিল কিনা থাকলে আর বেদাত ছিল মূলনীতি সূত্র নবী সাল আলহাসাল্লাম যেখানে যেই কাজ করেছেন করতে বলেছেন করার অনুমতি দিয়েছেন এটাও সুন্নত আবার যেখানে যে কাজ করেন বা করতে বলেন নাই ওইখানে করা শুননত কোন জায়গায় না করা সুন্নত বাঙালি এটা বুঝে না এটা খুব জটিল জিনিস একটারে বলা হয় সুন্নতে ফেয়েলি গিয়া আরেকটাকে বলা হয় সুন্নতে তর্কি মানে কোন জায়গায় একটা কাজ করা উন্নত কোনো জায়গায় একটা কাজ না করা উন্নত আল্লাপাক সুরাল হাসরের সাত নম্বর আয় বলছেন ওয়ামা আতা হো পান্তাহো আমার রাসুল করতে বললে কর আমার রাসুল ছাড়তে বললে ছাড় তাহলে করাও স সারা উচু এবার আসেন পাঁচ আজান ভক্ত নামাজ নামাজ আমরা আজান দিনা মানসিঘ আজান দেন আজান দি কিনা জানাজার নামাজ তো ঈদের নামা যে জানাজার নামাজ আজান দিলে অসুবিধা কি আজান কি খারাপ জিনিস মিয়া আজান তো ভালো জিনিস আজান দিলে সব হয় তা আমি ঈদের নামাজ আজান দিব জানাজার নামাজ আজান দিব দেওয়া যাবে কিনা কেন আল্লাহ রসুল এখানে আজান দেওয়া সন্নত জান নামাজ ঈদের নামাজ আজান দেন নাই সেখানে আজান না দেওয়া সন্ন্যত কেউ যদি বলে যে আজান দেওয়া কি খারাপ কাজ নাকি আজান দেওয়া তো ভালো কাজ জাহান নামে যাইতে হবে ভালো কাজ করেও জাহান্নে যাইতে হবে কারণ এই কাজটা আমার নবী করার জন্য বলেন নাই করার অনুমতি দেন নাই करसूल सामने दो हाथ से हाथ तोला सुन्नत हाथ तोलने सम्मिलित भाव दो करेंत যেখানে নবিসাম হাত তোলে দোয়া করছেন সেখানে তোলা সন্নত যেখানে তোলেন নাই সেখানে না তোলা সন্ন্যত যেখানে একাকে করছেন সেখানে দোয়া একাকে করা উন্নত যেখানে এজেতামাই করছেন সেখানে এজেতামাই করা সন্ন্যত এজন্য সব জায়গায় দোয়া করা সন্নত না আর সব দোয়ার মধ্যে হাত তোলা সুন্নত না আবার সব দোয়া জামাতবদ্ধ ভাবে খারাপ কাজ করছি নাকি মোনাজাতে না করছি আল্লাহর কাছে খারাপ কাজ নাকি এটা তো অনেক ভালো কাজ দেখো ওহাবি এরা ওহাবি এরা হাদিস আল্লাহর কাছে না কত খারাপ আল্লাহর কাছে উন্নত হয় তো দোয়া তো কত জায়গায় করি করি না মসজিদে ঢুকার সময় দোয়া পড়ি কি দোয়া পড়েন হ্যাঁ আপনারা তো অল্প একটু পড়েন দোয়া কিন্তু আরো আছে الله بالله এগুলা হলো মসজিদের ঢুকার দোয়া আচ্ছা এখন মসজিদের দরজা কেবলা মুখি হয়ে দাঁড়াইলেন আল্লাহ ফেরিলোয়া করলেন মনাজাত করলেন করি মসজিদে ঢুকলেন শূন্য তাদাই হবে অসুবিধে কে আপনি হাতে না তুলছেন ক্ষতি কিছু খারাপ কিছু করছেন এখানে আমার নবী জীবনে বের হয়েছেন দোয়া পড়া সুন্নত কিন্তু হাত না তোলা সন্ন্যত আচ্ছা বাথরুমে ঢুকার সময় দোয়া নি আপনারা পড়েন কি দোয়া পড়েন ওই সময় দোয়া পড়ার কি টাইম আছে ওই সময় তো দৌড় দিতে হয় দৌড়ের মধ্যে আমার দোয়া কি দোয়া করতে গেলে তো আমার কষ্ট হইতে পারে সমস্যা হইতে পারে দোয়া পড়েন কি দোয়া পড়েন ময়মন সিং কি দোয়া দেখি মাশাল মদিনার দোয়া দেখি ময়মন সিং আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন টয়লেটে ঢোকার সময় ক্যাবলামুখী হয়ে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আমি টয়লেটে ঢোকার নিয়ত করলাম নিয়ত হয় না বাঙালির দলিল কয় ইয় হাদিস তো ঠিক আছে নিয়ত করতে হয় নিয়ত পড়া লাগে না কিন্তু বাঙ্গালির নিয়ত পড়ার সাথে পড়ে বেশি বাড়ি থেকে রওয়ানা দেওয়ার সময় বলেন নাই না আজহাবা ইলাল আল মাহফিল মাহপীলে যাওয়ার জন্য নিয়ত করলাম পরে আসতেন নিয়োগ পড়ে আসতেন পরে আসেন নাই আপনি টয়লেটের সামনে দাঁড়ালেন দাঁড়ায় বলবেন না আচ্ছা নিয়ত শেষ হয়েছে এবার কাবলামুখী হয়ে হাত তুলবেন আমাকে হেফাজত করবেন আল্লাহ আমার টয়লেটটা সহজ করে দিবেন আল্লাহ সমস্ত প্রকার কষ্টদায়ক বিষয়গুলো থেকে আমাকে হেফাজত করবেন অনেকক্ষণ ধর দোয়া করছে সোয়াব হইব না গুনা হইব কেন গুণা হইব আমি দোয়া করছি নিয়ে খারাপ কিছু করছি নাকি হ্যাঁ আমি একটা ভালো কাজ করছি আমি টয়লেটে ডুকম তার আগে নিয়োগ করলাম তার আগে আমি একটা মোনাজাত আমার গোনা হইব কেন গোনা হইব এই কারণে টয়লেটে আমার নবী জীবনে অসংখ্যবার গেছেন কিন্তু আমার নবী জীবনে একবারও नियत करें नबी कमी करबी चाहते बुजे गे एक डिग्री बसि बुझी आल्लासूल सलम चाहते एक डिग्री बसि बुझले साल सब शेष इमानो शेष তাহলে বেদারটা বুঝছে এরকম সূক্ষ্ম নীতিমালা যে নবীরা যেই আবাদ করছেন সেইভাবে করার নাম হইল সন্ন্যত আর যেখানে করেন নাই সেখানে না করাটা হইল সন্ন্যত এই নীতিমালা মনে রাখবেন